রমজানেরি রোজার শেষে এই লীদের দিন দেখে সবারই মন দেখো যে সবারই মন খুশিতে হল রঙিন রমজানেরি রোজার শেষে এই লীদের দিন দেখ সবারই মন দেখে সবারই মন খুশিতে হলো রঙিন আজ সবাই ধরার মাঝে ধনী গরিপ সাজো নতুন সাজে আজ সবাই ধরার মাঝে नी गरीब सजो नतुन सजे सकल भेदादले जाओ सबाई हात मिलाओ आज सबा धन गरीब सज न सकल भेदा भेद भूले जाओ सबाई हाते हाथ मिलाओ शपथ कर ये भावे जान শপথ কর এভাবে যেন কাটে প্রতিদিন রমজানেরই রোজার শেষে এলোইদের দিন দেখো যে সবারই মন খুশিতে হলো রঙিন রমজানেরই রোজার শেষে এলোইদের দিন ঈদ আজি আজই ধন্য দাউ বিলিয়ে অসহায় রে বস্রু অন্ন ঈদ হোক আজই ধন্য দাউ বিলিয়ে অসহায় রে বস্রু অন্য, এভাবে তুমি সারাটি বছর এভাবে তুমি সারাটি বছর হক্র সরঈদোক আজই সকল দাউ বিসহায় রে বস্তু অন্য, এভাবে তুমি সারাটি বছর শামনে হক্রসর আনন্দময় জীবন সবার হোক প্রতিদিন রমজানেরই রোজার শেষে এই লীদের দিন দেখে সবারই মন দেখে সবারই মন খুশিতে হল রঙিন রমজানেরই রোজার শেষে এই লঈদের দিন রমজানের ই রোজা যারা রাখে না ঈদের আনন্দ খুশি তারা পায় না রমজানের ই রোজা যারা রাখে না ঈদের আনন্দ খুশি তারা পায় না সারাটি মাস দেখো রেখেরুজা ঈদের আনন্দ আর পাবে মজা সারাটি মাস দেখো রেখেরুজা ঈদের আনন্দ আর পাবে মজা রমজানের ই রোজা যারা রাখে না ঈদের আনন্দ খুশি তারা পায় না সারাটি মাস দেখো রেখে রোজা ঈদের আনন্দ আর পাবে মজা প্রাণটা তোমার ভরে যাবে প্রাণটা তোমার ভরে যাবে বাজবে খুশির বিন রমজানেরই রোজার শেষে এলোইদের দিনে দেখছে সবারই মন খুশিতে হলো রঙিন রমজানেরই রোজার শেষে এলো ঈদের দিনে রমজানেরই রোজার শেষে এলো দিন দিনে দেখছে সবারই মন খুশিতে হলো রঙিন খুশিতে খুশিতে প্রিয় শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আলোর মিনার শিল্পী কাফিলার মনোমুগ্ধকর ইসলামী সংগীতের অ্যালবাম এলো মাহে রমজান এতে যারা কণ্ঠ দিয়েছেন ফেরদাউস আল আজাদ রফিকুল ইসলাম রফিক মাসুদ আবদুল্লাহ আজহারুল ইসলাম মতিউর রহমান আজাদি এবং জহিরুল ইসলাম সার্বিক সহযোগিতায় ছিলেন শিল্পী ফ্যাডাউস আল আজাদ উপস্থাপনায় ছিলাম আমি মুস্তাফিজ রহমান আল্লাহ হাফিজ